রহমান রহীম্লা তালে বু ده <تصفيق> قوم ولا قدر آمظ نزلسن পথ যখন তা ডুবে যায় তোমাদের সাথী পথ ভুলে যায়নি সে পথ পথভ্রষ্ট হয়নি সে কখনো নিজের থেকে কোনো কথা বলে না বরং তা হচ্ছে ওহি যা তার কাছে পাঠানো হয় তাকে আল্লাহর এই অহি শিখিয়ে দিয়েছে এমন একজন ফেরিস্তা যে প্রবল শক্তির অধিকারী সে হচ্ছে সহজাত বুদ্ধিমত্তার অধিকারী অতপর সে একদিন সত্যি সত্যি নিজ আকৃতিতে তার সামনে এসে দাঁড়াল এমন ভাবে দাঁড়াল যেন সে ঊর্ধ্বাকাশের উপর ভাগে অধিষ্ঠিত তারপর সে কাছে এল অতপর এ সময় তাদের উভয়ের মাঝে ব্যবধান মাত্র দুই ধনুকের সমান কিংবা তার চাইতেও কম অতপর সে তার আল্লাহর বান্দার কাছে ওহি পৌঁছে দিল যা তার পৌঁছানোর দায়িত্ব ছিল বাইরের চোখ দিয়ে যা সে দেখেছে তার ভেতরের অন্তর তা মিথ্যা প্রতিপন্ন করেনি তোমরা কি সে বিষয়ে বিতর্কে লিপ্ত হতে চাচ্ছ যা সে নিজের চোখে দেখেছে সে ভুল করেনি কারণ সে তাকে আর একবারও দেখেছিল সে তাকে দেখেছিলমেন্দির চিরস্থায়ী ঠিকানা জান্নাত تَقَدْ رَآ مِنْ آيَاتِ رَبِّهِ الْكُبْرَى সেদ্রাটি তখন এমন এক জ্যোতি দিয়ে আচ্ছন্ন ছিল যা দ্বারা তার আচ্ছন্ন হওয়া শোভনীয় নিয়েছিল। তাই এখানে তার কোন দৃষ্টি বিভ্রম হয়নি এবং তার দৃষ্টি কোন রকম সীমা লঙ্ঘনও করেনি অবশ্যই সে আল্লাহ তার বড় বড় নিদর্শনসমূহ দেখেছে তোমরা ভেবে দেখেছ কি লাত ও উজ্জা সম্পর্কে এবং তৃতীয় আরেকটি দেবী মানাত সম্পর্কে তোমরা কি মনে করে নিয়েছ পুত্র সন্তান সব তোমাদের জন্যে আর কন্যা সন্তান সব আল্লাহর জন্য। তাহলে তো এ বন্টন হবে নিতালকে একটা অসংগত বন্টন মূলত এগুলো কতিপয় দেব দেবীর নাম ছাড়া আর কিছুই নয় যা তোমরা নিজেরা এবং তোমাদের বাপ দাতারা ঠিক করে নিয়েছ আল্লাহ তালা এ নামের সমর্থনে কোন রকম দলিল প্রমাণ নাজিল করেননি এরা নিজেদের মন গড়া আন্দাজ অনুমানেরই অনুসরণ করে এবং অধিকাংশ ক্ষেত্রেই এরা নিজেদের প্রবৃত্তির ইচ্ছা আকাঙ্ক্ষার উপর চলে অথচ তাদের কাছে ইতিমধ্যেই তাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট হেদায় এসে গেছে অতপর তোমরাই বল। এদের কাছ থেকে মানুষ যা পেতে চায় তাকে সে কখনো পেতে পারে দুনিয়া ও আফেরাত্ম আল্লাহ তার জন্য لدي ফের তাই তো রয়েছে আসমানে কিন্তু তাদের কোন সুপারিশী ফলপ্রসূ হয় না যতক্ষণ না আল্লাহ তালা যাকে ইচ্ছা এবং যাকে তিনি ভালোবাসেন তাকে অনুমতি না দেন যারা পরকালের উপর বিশ্বাস স্থাপন করে না তারা ফেরেশ তাদের দেবী তথা নারীবাচক নামে অভিহিত করে অথচ এ ব্যাপারে তাদের কাছে কোনো জ্ঞানই নেই তারা তো কেবল আন্দাজ অনুমানের উপরেই চলে আর সত্যের মোকাবেলায় আন্দাজ অনুমান তো কোনো কাজেই আসে না অতএব হে নবী যে ব্যক্তি আমার সুস্পষ্ট স্মরণ থেকে সরে গেছে তার ব্যাপারে তুমি কোনো পর্বা করো না কারণ সে তো পার্থিব জীবন ছাড়া আর কিছুই কামনা করে না तर मत हतभाग्य व्यक्ति ज्ञानी सीमारेखा तो ओटुकु एकम्र तुमार मालिकी भलो कर् पथ विच्यूत भलोकर बोलते कठिक पथे सन्धान पे आसमान समूह जमीन सबकिल्ला खराब क्या तरफ खराब प्रतिफल दान कर महा पुरस्कार प्रदान कर विशेषत अश्लीलता बेचे थके छोटा गुणा संघटित हमारा आल्ला क्षमा वंचित होना कारण तुम मालिक क्षमार परिधि अनेक विस्तृत तक भलो যখন তিনি তোমাদের এ জমিন থেকে পয়দা করেছেন তখনও তিনি তোমাদের জানতেন যখন তোমরা ছেড়ে তোমাদের মায়ের পেটে ক্ষুদ্র একটি ভ্রূণে আকারে অতএ কখনো নিজেদের পবিত্র দাবি করো না আল্লাহ ভালো জানেন কোন ব্যক্তি তাকে বেশি ভয় করে আমি <laughs> الله سن يورد رزقوا زرعوا ও وتمود فما ان كان من هذا الحديث سرجون واتقوا واحفونانا خفون এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাদের সবাইকে এখানে একটি শ্রদ্ধা আদায় করতে হবে এটা হে নবী তুমি কি সে ব্যক্তিটিকে দেখনি যে আল্লাহ আল্লাহতালার পথ থেকে মুখ ফিরিয়ে নিল যে ব্যক্তি সামান্য কিছুই দান করল অথপর সম্পূর্ণভাবে নিজের হাত গুটিয়ে নিল তার কাছে কি অদৃশ্য জগতের কোন জ্ঞান ছিল যে তা দিয়ে সে অন্য কিছু দেখতে পাচ্ছিল তাকে কি এ কথা জানানো হয়নি যে মুসার কাছে পাঠানো আমার সহিফাসমূহে কি কথা লেখা আছে তাকে কি ইব্রাহিমের কথা জানানো হয়নি ইব্রাহিম আল্লাহর বিধানাবলি পুরোপুরি পালন করেছে কোন মানুষই অন্যের পাপের বোঝা উঠাবে না মানুষ ঠিক ততটুকুই পাবে যতটুকু সে চেষ্টা করবে আর তার কাজকর্ম পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং অচিরেই তা দেখা হবে অতপর তাকে তার পুরোপুরি বিনিময় দেয়া হবে পরিশেষে সবাইকে একদিন তোমার মালিকের কাছেই পৌঁছতে হবে তিনি সবাইকে হাসান তিনি সবাইকে কাঁদান তিনি মানুষকে মারেন তিনি তাদের বাঁচান তিনি নরনারী যুগল পয়দা করেছেন পয়দা করেছেন এক বিন্দুস্খলিত শুক্র থেকে নিশ্চয়ই পুনরায় এদের জীবনদান করার দায়িত্ব কিন্তু তার একার তিনি তাকে ধনশালী করেন এবং তিনি পুঁজি দান করে তার স্থায়ী রাখেন তিনি সেরা নামক নক্ষত্রেরও মালিক তিনি প্রাচীন আদ সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন তিনি আরও ধ্বংস করেছেন সামুদ জাতিকে এমন এমনভাবে তাদের একজনকেও অবশিষ্ট রাখেননি এর আগে তিনি ধ্বংস করেছেন নুহের জাতিকে কেননা তারা ছিল ভীষণ জালেম ও চরম বিদ্রোহী তিনি একটি জনপদকে উপরে উঠিয়ে উল্টো করে ফেলে দিয়েছেন অতঃর সে জনপদের উপর তিনি ছেয়ে দিলেন এমন এক ভয়ঙ্কর আজাব যা তাকে পুরোপুরিভাবে ছেয়ে দিল তারপরেও হে নির্বোধ মানুষ তুমি তোমার মালিকের কোন কোন নিদর্শনে সন্দেহ প্রকাশ করো আজাবের সতর্ককারী এর নবীত আগের পাঠানো সতর্ককারীদের একজন ত্বরিত আগমনকারী কিয়ামতের ক্ষণটি আজ আসন্ন হয়ে গেছে আল্লাহ তারা ছাড়া কেউই সে ক্ষণটির দিনকাল সম্পর্কিত তথ্য উদ্ঘাটন করতে পারবে না এগুলি কি তাহলে সেসব বিষয় যার ব্যাপারে তোমরা আজ রীতিমতো বিস্ময় বোধ इसब विषय नहीं तुम्हारा आज हासाह कथा भेबे तुम्हारा मुठे ही काटना मन हम तुम्हारा मूल ब्यापारे उदासीन हो ग्ला सामने सज्दावत हम का शरीक करा व्यतीत ही इबादत करो